www.almodinalbudina.com Man yadihillahu <laughs> halamu illa lahu Waman yudhlilhu halah adiyalah Wa nashhadu allah adilaha illa allahu ু অন্যতনা দিলহে বসে বনদেব বিরল বাচম লাহিজ বিসি মা নিবী আলা ভিজিলাপমি বর্তমান মাস রজব মাস এই মাসে পৃথিবীর আশ্চর্যতম একটি ঘটনা ঘটেছিল যাকে বলা হয় মেয়েরাজ ম্যায়রাজের ঘটনা এই মাসের ঘটনা যদিও বয়ান চলছিল জিকির সম্পর্কে মুসলমানের শেষ অক্ষর সম্পর্কে কিন্তু মৌসুমের দাবি অনুযায়ী ন্যায়রাজ সম্পর্কে কিছু আলোচনা তুলে ধরলে আশা করি আমরা উপকৃত হতে পারব ম্যায়রাজ আরবের শব্দ এর অর্থ হল সিঁড়ি বাইতুল মোকাদ্দাস থেকে উপরের দিকে সিঁড়ি বেয়ে বেয়ে উঠছেন হিসাবে এই ঘটনাকে মেয়রাজের ঘটনা বলা হয় মায়ারাজ সম্পর্কে আলোচনা সুরায় এক শুরুতে পনেরোতম পারায় আল্লাহ আলমিন করেছেন আল্লাহের ভাষায় আল্লাপাদ এই ঘটনা উল্লেখ করা শুরুতেই যে শব্দ ব্যবহার করলেন শব্দটি হল সোভান আল্লাহ এই শব্দ ব্যবহার করে বুঝাইতে চাচ্ছেন যে ঘটনাটি আশ্চর্যতম একটি ঘটনা যা সামনে উল্লেখ করা হচ্ছে আমরা আশ্চর্য কিছু দেখলে সোভান আল্লাহ বলি সামনের ঘটনা অতি আশ্চর্য আল্লাপাক প্রধান আল্লাহ শব্দ দিয়ে শুরু করলেন তার আশ্চর্যতা বোঝানোর জন্য পরের শব্দ আল্লাভ আসরা যে আল্লাহ ভমন করাইয়েছেন সফর করাইয়েছেন নবী সফর করেছেন এ কথা নয় আল্লাহ করাইছেন কেন এভাবে বললেন নবী সফর করেছেন এভাবেও তো বলতে পারতেন কথাটি একটু সামনে গেলে বুঝে আসবে কাকে সফর করাইলেন বে আবদিহি তার একজন গোলামকে তার নদীকে তার রাসুলকে কিংবা মোহাম্মদকে এ ধরনের শব্দ না বলে যে আবদিহি আবদানে গোলাম তার একজন গোলামকে গোলাম শব্দ কেন ব্যবহার করলেন দেখা সামনে আসবে লাইলাম সফর করাইলেন কোন সময় রাতের বেলায় রাতের বেলায় কেন সেটা দেখা সামনে আসবে ইনশাল্লাহ কোথার থেকে সফর করাইলেন মিনাল মসজিদুল হারাম মসজিদে হারাম থেকে অথচ বাস্তব ঘটনা সফর করেছেন প্রথমে উম্মে হানির দর থেকে আল্লাহ মসজিদুল হারাম কেন বললেন সামনে ব্যাখার নেই হিলাল মসজিদুল আফসা বেতুল মোকারদাস পর্যন্ত আল্লাহ যার আশেপাশে আল্লাহ অনেক বরফত রেখে দিয়েছেন সফরটি কেন করাইলেনিয়া হুমা যাতে আমার দেখানো যায়। নিদর্শন যে আল্লাহ সফর করাইলেন তিনি খুব বেশি শোনেন খুব বেশি দেখেন এই গেল আয়াতের অনুবাদ আল্লাহ শুরুতে সোভান আল্লাহ বললেন আশ্চর্যতম ঘটনা এই কি আশ্চর্য এখন আমরা আকাশে উড়ি হেলিকপ্টার প্লেন কিংবা রকেটের মাধ্যমে যে যুগের ঘটনা যুগে হেলিকপ্টার প্লেন কিংবা রকেট আবিষ্কার হয়নি দুই নম্বর আশ্চর্য হইল আমরা যদি প্লেনে উড়ি তাও ঘন্টায় পাঁচ থেকে ছয়শ কিলোমিটার রকেটে উড়লে চোদ্দ পনেরো হাজার কিলোমিটার এইটা থাকে গতি কিন্তু আল্লাহর নজি কত উপরে গেলেন আবার ফিরিয়ে আসলেন কি পরিমাণ গতির দরকার এই পরিমাণ গতি না প্লেনের আছে না রকেটের আছে এর থেকেও লক্ষ কোটি গুণ বেশি গতিতে তিনি গেছেন এবং আসতেন এই এটা আশ্চর্য ঘটনা প্লেন রকেট থাকলেও এটা আশ্চর্য ঘটনা লেন এবং রকেট এত গতিতে যেতে পারেনি আর এক আশ্চর্য হইল মধ্য আকর্ষণ পাড়ে দিয়ে উপরে যাওয়া আমাদের কল্পনার বাইরে আমরা জানি মধ্য আকর্ষণে কোনো কিছু পৌঁছতে উপরে চলে যাবে শেয়ার আর নিচে ফিরে আসতে পারবে না কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহাসালাম উপরে গেলেন আবার ফিরেও আসবেন এটা আশ্চর্য কথা আর এক আশ্চর্য উপরে একটি জায়গা আছে যাকে গম্ভারির বলা হয় ঠান্ডার দেশ এই পরিমাণ ঠান্ডা সেখানে কিছু পৌঁছা মাত্র শক্ত হয়ে যাবে বড় করেন ঠান্ডা হয়ে যাবে এখানে কোনো জীব জিন্দা থাকতে পারে না এত ঠান্ডা এই দেশ লক্ষ কোটি মাইল বেশি এই বিশাল দেশ তিনি কয়ে দিয়ে উপরে গেলেন আবার ফিরলেন ঠান্ডার ভিতরে মারা যাওয়ার কথা জিন্দা থাকার কথা নয় জিন্দা ফিরে আসতেন এইটা এক আস্তে যোগ আর একটা এর উপরে আছে না আগুনের দেশ এই আগুনের কখরতা এত বেশি সেখানে জলে বস্য হয়ে যাবে বললেন না গেলেন আবার নিচে আসলেন এটা আরেক আস্তে এবং সেখানে আরো কিছু আশ্চর্যতম ঘটনা ঘটেছে এত আশ্চর্য একসাথে একাত্রিত হইয়াছে আল্লাহ তা বুঝানোর জন্য সোভান আল্লাহ দিয়ে শুরু করলেন আল্লাহ আসার যে আল্লাহ সফর করাইলেন রাসুল সফর করলেন একথা বলেননি কেন আমরা সাধারণত যারা যুক্তির গোলাম যুক্তি ছাড়া অন্য কিছু বুঝি তাও কার যুক্তি আমার যুক্তি আমার যুক্তিতে দরলে এটা মানবো না দরলে মানব না এই ধরনের মানসিকতার মানুষ আমাদের সমাজে হাজার হাজার আছে এমনকি পুরাণের বিধান পর্যন্ত আমরা যুক্তির পাল্লায় মাপ দিয়ে ঠিক করতে চাই আমার যুক্তিতে যদি ধরে এটা মানবো না এটা মানা যাবে না এদের কি মান নাই যদিও নামাজ পড়ে যদিও মসজিদে আসে রোজারাকে কি মান নেই কোরআন এবং হাদির সামনে আসলে এখানে পুরা দুনিয়ার সফল যুক্তি অচল আমার যুক্তিতে ধরুক আর না ধরুক আমাকে এটা মানতে হবে যেহেতু আমার আল্লাহর কথা আমার রাসুলের কথা এটা মানা লাগবে আল্লাহ এবং তা রাসুল সাল্লাহ আলাইহাস্লামের কোন কথা যুক্তির বাইরে নয় আমার যুক্তিতে না ধরার অর্থ এই নয় যে এটা যুক্তির বাইরে যুক্তির উর্ধে হতে পারে যুক্তির বাইরে কোনো কথা নয় তবে সকল কথা আমার যুক্তিতে ধরবে এটা আবশ্যক নয় আমার যুক্তি এখনো এত তীক্ষ্ণ হয়নি আমার জ্ঞান আর ব্রেন এত বাড়েনি যে আমার আল্লাহ এবং রাসুলের প্রত্যেকটি কথা আমার যুক্তিতে ধরবে হাকিম মোহাম্মদ মুজাদ্দেদুল মিল্লা সদর শাহ আশরাফ আলী খাহানবী রহমতুল্লাহ আলাই একদিন সফর করতেছেন রেলগাড়ি ওনার পার্শ্ব এক জেন্টেলম্যান বসা বেচারা ছিল বর্তমানে আমাদের দেশে যে একটি সম্প্রদায় আছে এরা নিচকিনি যে আহলে হাদিস বলে ওই লোকটা ছিল এই আহলে হাদিসের অনুসারী একসাথে বসা রেলগাড়ি মৌলভী দেখলি অনেকের কিছু প্রশ্ন মনে জাগে প্রশ্নেগুলো করে জানার জন্য নয় করে আটকানো জিনিস জানার জন্য প্রশ্ন করলো একরকম বাপশাহ বোঝা যায় আর আটকানোর জন্য করলে আর এক রকম বাকসাহ বাপশাহ বোঝা যায় প্রশ্ন কি জন্য করলে হজরত খাহী রহমতুল্লাহ একবার ভারতের সাহারনপুর মাদ্রাসার বার্ষিক মাহফিল হজরত হলেন সেখানের প্রধান মেহমান হজরত মেহমান খান আয় বসা সাথে হজরত আলী আহমদ সাহারনপুর রহমতুল্লাহ এলাই ও বসা এক লোক বেহস্তি দেওয়ার গগলে নিয়ে আসতেছে সামনে এসে হজরত থানিতে জিজ্ঞেস করতেছেন হজরত বেহসটি জোয়ারের একটা মাথালা বুঝে আসেনি হজরত বলেন বাকি সবগুলো বুঝে আসছে কয় না আরো বেবুজের অনেক আছে এগুলো বুঝা হইয়া যাক তারপরে এটা বুঝবেন কয় না এটা বুঝেনি তাহলে আরো যে বেবুজের আছে এটা ওইটার সাথে যোগ দিয়ে এখন বোঝা দরকার লোক বস্যা করে ফিরে যেতে হজরত আরাম করি বললেন হজরত বহুদিন থেকে এ আমাকে বিরক্ত করতেছে আইসাই একটা মাতালা বুঝে আসে এ তার যুক্তি জিজ্ঞেস করছে হজরতো হাকিম মোহাম্মদ নবদ সেনা সিরা বুঝেন হজরত বলতেছেন তার চেহারা দেখে তুই বুঝবি সে আসলে বুঝতে আসে না সে আটে আসে এই দুই কথা বলে বিদায় করে দিচ্ছে এখন হজরত থানবীর পাশে বসা ওই আলে হাতির ভাই জিজ্ঞেস করতে। চিনেনা উনি কি দেখাশোনায় বোঝা যায় মূল্যবি তাই প্রশ্ন তো আমরা তো ইমাম মানি না আপনারা কেন মানেন এই কথা তা হজরত দেখলেন যেভাবে আসলে ইমাম আমরা কেন মানি এটা বোঝানোর দরকার এভাবে বুঝাইলে এই বুঝবে না ওই পরিমাণ যোগ্যতা নেই সব কথা বোঝার যোগ্যতা সকলে থাকে না তো যার যোগ্যতা নেই এ মনে করে উল্টা কথা আসলে কথা উল্টানার কথা সোজা আমার যোগ্যতা নেই এই জন্য মনে করি উল্টা যেমন ধরুন আপনার ছোট্ট ছেলে গলায় না এই সময় আইসক্রিম ও আলা আইসক্রিম বিক্রি করতে আসছে দড়িয়ে দশছে আপনি দশ টাকা দেন আইসক্রিম খাব আপনি টাকা দিবেন দিবেন না কারণ আপনি বুঝেন এমনি টনসেল ঠান্ডা আইসক্রিম খাইলে ইনফেকশন হবে বলার ব্যথা এসে মারাও যেতে পারে আপনি আইসক্রিম দিবেন না এই দিলেন না দশ টাকা ছেলে কি মনে করে আহা আমার আব্বা বুঝলো না কত সাদের খাবার আব্বা বুঝলো না আমি বুঝি তা কত সাদের আসলে আব্বা বুঝলো না না ছেলে বুঝলো না ছেলে বুঝলো এর পর আব্বা বুঝলো না সে কেন বলে আব্বার বুধ বুজার জন্য যে পরিমাণ বুজের দরকার এই পরিমাণ বুধ ছেলের নেই এই জন্য সে মনে করে আব্বা বুঝলো না ঠিক তেমনি ভাবে ইসলামের কথাবার্তা আর তাদের অনুকরণার্থে ওলামায় রাম কখনো উল্টা কথা বলেন না সোজাই বলেন যার যোগ্যতার অভাব গুজবির অভাব মনে করেন হজরত খাহীকে প্রশ্ন করার পর দেখলেন একে যদি আমি যেভাবে আরেক হজরত আর করলেন বুঝানো হজরত বললেন যে আমার একটা প্রশ্নের উত্তর দাও তারপর তোমাকে বুঝাবো কেন ইমাম মানি কি প্রশ্ন দুই ব্যক্তি এখানে বেড়াইতে গেছে দুই জন পুরুষ রাত্রে শুইছে একজনের হয়ে গেছে নাইট প্রেশার হয়ে গেছে স্বপ্ন হয়ে গেছে আরেকজনের হয়নি হজরের আগে উভয়জন উঠতে হজর করবে পানির ব্যবস্থা নেই নেই গোসলেরও নেই এখন শরীরের বিজান কি তাইয়া মুন করে নামা পড়তে হবে উভয় জনে তাইয়া মুন করছে সুন্নত পড়ছে অরগের সময় এখন ইমাম কে হবে ওকে জিজ্ঞেস করে ইমাম কে হবে তো সে বলে যার গোসল ফরজ হয়নি শুধু উদু ফরজ হয়েছে সেই ইমাম হবে তো হজরত খান অবি আমাদের ইমাম তো বলেন যে না যার গোসল ফরজ হয়েছে সেই ইমাম হবে এখন আহলেহাদেশ লোকটি টে গেল গরম হয়ে গেল এই জন্য আমরা ইমাম ইমাম মানি না উল্টা কথা বলে হজরত খান আবি বললেন যে গরম একটু পরে হয় ইমাম কেন বলেন যার গোসল খরচ সেই ইমামত করবে আগে এটা শোনাল ওর কেন বলেন খানি বলতেছেন যে দেখেন প্রেসিডেন্টের প্রেসিডেন্টের প্রেসিডেন্টের প্রেসিডেন্ট হয় আর চৌকিদারের চৌকিদারের না চৌকিদার হয় দেশের প্রেসিডেন্ট যদি বিদেশে যায় তো তাহলে আরেকজনকে দায়িত্ব দিয়ে যায় যেমন আমাদের দেশের এক সময়ের প্রেসিডেন্ট ছিলেন ফিল্ড মার্শাল মোহাম্মদ আয়ুব খান এই বেকার আগেছে সফরে যাওয়ার সময় চিটাগাঙ্গের হগা চৌধুরী হিসাবে প্রসিদ্ধ ওনাকে দায়িত্ব দিয়ে গেছে বর্তমান চিটাগানের যে বার্ষিক এটা হওয়ার ছিল কুমিল্লা দুই দিন আইন দেশে ছিলেন না বাইরে ছিলেন এই দুই দিনের দায়িত্ব ছিল হগা চৌধুরী ক্ষেত্রে বেতারা কুমিল্লার বার্ষিক কেটে চিটাগান নিয়ে কাজ শুরু করে দিয়েছে অনেক পয়সা খরচ হয়ে গেছে তা সেখান থেকে আর না নাড়ানো সম্ভব হয়নি চিটাগান হয়ে গেছে এই যে দুই দিন উনি দায়িত্ব গ্রহণ করলেন উনি অত প্রেসিডেন্টেই ছিলেন আরেক প্রেসিডেন্টের না প্রতিনিধি প্রেসিডেন্ট আরেক চৌকিদার সাহেব যদি আরেকজনকে দায়িত্ব দিয়ে যায়। তো যাকে দায়িত্ব দিয়ে গেলে কি হবে চৌকিদারের চৌকিদার হয় প্রেসিডেন্টের নায়ের প্রেসিডেন্ট হয় তো এবারে আসুন একজনের উপরে ফরজ ছিল অজু অজুকে বলা হয় পহারতে আকগর ছোট পবিত্রতা আরেকজনের ফরস ছিল গোসল গোসলকে সরিয়েতে বলে তহারাতে বড় পবিত্রতা তার মানে একজনের প্রেসিডেন্টের দরকার দরকার। এখন আর একজনের নেই ওর কাছে পবিত্রতা অর্জন করবে ওজু পানি দিয়ে বড় পবিত্রতা অর্জন করবে গোসল পানি কারোর কাছে নেই তো জনে এখন না এবার প্রতিনিধি দিয়ে গাছ চালাইছে সেটা কি তাই পানির ওজুর পরিবর্তে তাই মন করছে এটা হলো অজুর প্রতিনিধি অজুর না এর অজুর্যাসিস্টেন্ট তো এখন বলুন একজনের ছোট্ট পবিত্রতা দরকার ছিল সে এইটাও না দিয়ে সারাইছে তো ওই না এর যে তৈমুন ছিল অজুর পরিবর্তে এটাও তো ছোট্ট পবিত্রতা আরেকজনের বড় পবিত্রতার প্রয়োজন ছিল গোসল পানি নেই সে এইটা সারাইছে গোসলের না এর তৈম দিয়ে তো এটাও তো বড় পবিত্রতা প্রেসিডেন্টের না এগো প্রেসিডেন্টই হয় তার মানে একজন অর্জন করছে বড় পবিত্রতা আরেকজনে অর্জন করছে ছোট পবিত্রতা এইবারে বলুন ছোট পবিত্রতাওয়ালা ইমামের বেশি উপযোগী হবে না বড় পবিত্র অর্জন করেনা ইমামতের বেশি উপযোগী হবে এখন সে সুফার কথা করে না এখন বলে এক এবারে বুঝিয়ে আসতো আমরা এই জন্য ইমাম মানি না মানলে আমরাও আপনার মতো পেতাম যার হজুর দরকার এই নামাজ পড়াবে যার কুকুল দরকার এই পড়াবে না এই জন্য আমরা ইমাম মানি ইমামদেরকে আল্লাহা এরকম বিচক্ষণতা দান করছে তো এই যারা যুক্তির বলাম এরা যুক্তি পেশ করে যে আর কখনো নিচে ফিরে আসবে না এটা যুক্তি দুই নম্বর যুক্তি কোরহারির ঠান্ডার দেশ পাড়ে দেয়া সম্ভব নয় কোনো প্রাণীর পক্ষে এরা মারা যায় তিন নম্বর যুক্তি আগুনের দেশ পরে দেয়া সম্ভব নয় সেখানে ঢুকলেই মানুষ জলে পুড়ে বস হয়ে যাবে এই যুক্তির কারণে এরা মেয়ারাজকে অস্বীকার করে যে ভেয়ারাজ বলতে কিছু নেই এগুলো মৌলবীদের বানানো কথাবার্তা আমার আল্লাহ এই শুরুতেই বলছেন আত্মা ভাই দেখো নবী নিজের সফর করেননি আমি করাই তাহলে প্রশ্নগুলো নবীর উপর পড়বে না প্রশ্নগুলো আমার উপর পড়ছে তার মানে আমি অক্ষম আকর্ষণকে ঠান্ডার আবার ফেরত পাঠানো এটা আমার পক্ষে সম্ভব নয় আমি অক্ষম তিন নম্বর আগুনের দেশ পাড়ে দেওয়াই কাউকে উপরে নেওয়া আবার ফিরিয়ে দেওয়া এটা আমার পক্ষে সম্ভব নয় আমি অক্ষম যদি আমাকে মানো আর আমার বৈশিষ্ট্য তো হল ইন আল্লাহ আল্লাহ ইনফাদ আমি আল্লাহ সর্বশক্তিমান সবকিছু আমি পারি এখন যদি মেয়ারাজ অসম্ভব হয় তার মানে আমি পারি নাই নবীকে পুকুরে নিয়ে আবার হেরত পাঠাইতে এটা আমার সক্ষমতার প্রমাণ দিতেছ তোমরা এই জন্য আল্লাহাক যে নবী সফর করছেন কথা না বলে বলতেছেন আশরা আমি আল্লাহ সফর করাইছি যদি নবীন নিজে সফর করতেন তাহলে নবীর উপরে প্রশ্নগুলো আসতে পারত তিনি আল্লাহ নন তিনি মানুষ সফর তো আমি করাইছি তাই প্রশ্ন আমার উপরে আসবে আমি আল্লাহকে সর্বক্ষমতার মালিক মানতে হলে এই কথাগুলোও মানতে হবে আমি সফর করাই নিয়েছি এরপরে আব্দিহি আব্দ শব্দ কেন বললেন আব্দ মানে গোলাম দাস আমাদের দৃষ্টিতে গোলামের মূল্য কম আমাদের দৃষ্টিতে গোলামের মূল্য কম কিন্তু আমার আল্লাহর দৃষ্টিতে যে যত বড় গোলামি করবে আল্লাহ মানুষের নয় যে যত বড় গোলামি করবে আল্লাহ যে আল্লাহর যত বড় গোলাম হবে তার দাম কত বেশি হবে গোলামে আফিস ওদা নেই গোলাম ওদা হোদ আইনে সাহি গোলামে ওদা হোদ আইনে সাহি আমার আল্লাহর গোলামি করা এটা হলো একেবারে উন্নতির উচ্চ করে পৌঁছ আমার আল্লাহর গোলামি করা মানে অন্যান্য গোলামদের বাদশাহী করা বেরিস্টার হানাউল্লা সাহেবের কথা বেরিস্টার তো ছিলেন কিন্তু মাসাল আমার আল্লাহর গোলামি করা মানে অন্য গোলামদের বাদশাহী করা আল্লাহ ওনাকে গোলাম শব্দ দিয়ে এখানে আলোচনা করলেন তার মানে আমার গোলাম সবচেয়ে বড় গোলাম আমার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসালাম যেহেতু সবচেয়ে বড় গোলাম তার সবচেয়ে বেশি দামি হুজুর যখন মেয়ারাজ থেকে ফিরে আসলেন জিজ্ঞেস করা হইলে হুজুর এই মর্যাদা তো অন্য কোনো পয়গাম্বর অর্জন করতে পারেননি আপনি অর্জন করলেন কিসের বর্তে জবাব দিলেন এই গোলামিয়ার দাসত্বের বর্ত আমি আমার আল্লাহ সবচেয়ে বেশি গোলামি করি আমাকে সবচেয়ে বড় দাস মনে করি এর বর্তে আল্লাহপাক এই মর্যাদা আমাকে দান করছে আল্লাহ পাক গোলাম শব্দ দিয়ে শুরু করছে এই জন্য দেখবেন যত দূর নয় তো আব্দুহু আগে গোলামের কথা যে আল্লাহ অসংখ্য গণিত রহমত নাজিল করুন কারু করে যিনি আপনার গোলাম ওয়ারাসুল হু এবং আপনার রাসুল পদের কথা পরে গোলামের কথা আগে গোলামের দাম বেশি যে যত বড় গোলাম হবে আমার আল্লাহ তার দাম তত বাড়বে লাইলা রাতের বেলা সফরটা করাইলেন তো দিনের বেলায় করাইলে সময় সতী তো সময় সইত সবা মধে তা সাধারণত প্রেম প্রীতি মহব্বত ভালোবাসা এগুলোর আদান প্রদান এগুলোর বহিঃপ্রকাশ এবং এগুলো কার্যে পরিণত হয় রাতের বেলায় আল্লাহ আবুল আলমী তার সবচেয়ে প্রিয় গন্দা হজরত মোহাম্মদ সাল্লাহুল আলহ ওয়াসাল্লামের সাথে আদান প্রদান হবে কথাবার্তা হবে দেখা সাক্ষাৎ হবে তাই তিনি রাতকে বাসনি করে নিলেন যে রাতের বেলাই হবে সবা মুদকার কারণ এসো কারণ প্রেম প্রীতির বৈশিষ্ট্য এটা লুকিয়ে থাকা কেউ এটাকে প্রকাশ করতে চায় না চুপে চুপে করতে চায় তো আল্লাহ আবুল আলম দেখেন আল্লাহ কাকরুক আর আল্লাহ আল্লাহ কাকের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য রাতের অন্ধকার কে নিলেন যে যাতে অন্য কেউ টেন না হয় মাস্ক আল্লাহ কাক বলেন মসজিদে আরাম থেকে আমি সফর করাইছি অথচ তিনি তখন ছিলেন তাঁর কুপি উমেকুলসুনের ঘরে এটার কারণ হইল যদিও তখন উমে কুলসুনের গড় কিন্তু সেই গড়টা এখন কোথায় যারা করতে গেছেন তারা দেখছেন যে হুজুর প্রথাপ থেকে মেয়ারাজে গেছেন ওইখানে যেখানে গোরাগ বাঁধা হয়েছিল একটা খুটি আছে সৌদি বলে এটা পাকিস্তানি কুটি তার মানে আগে তো আমাদের বাংলাদেশকেও পাকিস্তান বলতো এরা সাধারণত সাধারণতের আশেক বেশি এরা কুটি এটা আন্দা করে ধরে এটাকে ছোয় এটাকে চুমু খায় আর আরবরা এগুলিকে বলে এটা এগুলিকে বলে দিয়েছে তারা এটা কিন্তু মাসাল্লা বাংলাদেশ এত তালাকায় ওরা এত তালাকায় না তো একজন রাইয়া পাহারাদারের সাথে কথাবার্তা শুরু করে কথা করতে করতে হেঁকে এদিকে মন মানসিকতা নেয় আর এদিকে কয়েকজন এটা ধরে এটা খাইয়া নিজেদের উদ্দেশ্য সফল এই এইরি আমার সাথে কেন কথা করে অনেক সময় দেখবেন মসজিদে আরামে ঢুকার সময় বড় কাটতি বড় বোতল বড় ক্যান্ট নিয়ে ডুবতে দেয় না ওইখানে দার ওয়ান থাকে ডুকে দেয় তো যারা চালাক ক্যান্ড নিয়ে ডুববে একজনে করে কি যেটা নিয়ে ঢুকার দরকার নাই ওটা নিয়ে ঢুকে আরম্ভ করে করলে যে এরা বাধা দেয় বাধা দিলে হ্যাঁ আমি এটা নিয়ে যেতে দরকার আছে এই হেরে নিয়ে যে ব্যস্ত হইয়া পড়ে তো সাতজন ক্যান্ট নিয়ে গেছে খেয়ে কেটে সেটা হেরে নিয়ে আসে এরা গুজবী কিছু কম থাকে আমাদের বাংলাদেশের মতো এত যাই হোক আপনারা দেখছেন যে জায়গাতে কত দূর পর্যন্ত হারাম চলে গেছে তো আমার আল্লাহ বুঝাইতে চাইছেন এখন যদিও বাইরে একসময় এটা ভিতরে হবে মসজিদে আরামের অংশ হবে মসজিদে আরামের অন্তর্ভুক্ত হবে আগে থেকে বলে দিলেন মিনাল মসজিদ এলাম সফর করাইলেন কোন পর্যন্ত ইল্লাল মসজিদ আফসা বাইতুল পর্যন্ত। দুনিয়ার কথাটা বললেন এ পর্যন্ত সফর করাইলেন চিষের মাধ্যমে একটি প্রাণী দাদা থেকে একটু বড় চর থেকে একটু ছোট এ ধরনের একটি প্রাণী এটা আনা হইল সফরে জীব হুজুরকে প্রথম হুজুর তো গুমন্ত অবস্থায় ছিলেন অথবা জীবন ইলে আমি সাথে আরেকজন মানুষ গড়ে সাধারণত দুয়ারে আওয়াজ দেয় ভিতরে তারা আছে তারা দুয়ার খোলে ডুবে এখানে ছাপ ফাঁক করে তার মানে ওলো কি ঘটনা ঘটবে পুকুরের দিকে যেতে হবে তাই উপর থেকে আমরা ঢুকলাম ঢুকে বের করে নিয়ে গেলেন হাতিং এ কার্বায় কারবার শরীফের উত্তর পাশে যে একটা বেঁকা ওয়াল দেখা যায় এটাকে হাতিং বলে এটা কাবা শরীফের আগে অংশ ছিল এখানে হজরতালাম হজরতুল্লাহ ইসমাহের কবর এখানে কবর কোটি কোটি মানুষ সেখানে আবাদত করে তার রহমতের ভাগ কারাও সেখানে নিয়ে দমদম থেকে পানি তুলে তার পলক মোবারক সিনা চাক করে আমরা যেভাবে ওপেন হার্ট সার্ভারি করি এভাবে সিনাকে কেটে হাড় বের করে জমজমের পানা দিয়ে হাড়টা দোয়া হইল আমার দাদা ওস্তাদ যে এখান থেকে বোঝা যায় যে হাউজে কৌসারের পানি থেকেও জমজমের পানির মূল্য বেশি না হয় দিয়ে ধোয়ার দরকার ছিল ওইটা দিয়ে না ধুয়ে জমজমের পানা দিয়ে কেন দিল বোঝা গেছে দমদমের মূল্য বেশি দমদমের ফজিলত বেশি এই বেশি ফজিলত আলাপ পানে দিয়ে দেওয়া হবে এরপর কি হইল আল্লাহ রাত আমিন তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামী জুমা বেয়ান হবে সুবাহ আল্লাহ